الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على ملا نبيا بعده ইসলামের অনেক مہربانی হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করেছেন এই জন্য সকলেই শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমার পূর্বে বাংলাদেশের মোনাজের আজম আহলে হকের হজরাতুল আল্লাওলানা নুরুল ইসলাম একাদ অত্যন্ত সুন্দর ভাষায় গান গর্ব আলোচনা করেছেন এই ধরনের আলোচনার পরে আমার মতো কোনো ব্যক্তি এই স্টেজে আর কথা বলা আমি এটাকে ঠিক মনে করি না নাগাত থেকে আসতে সতেরো ঘন্টার সময় লাগবে আমার সতেরো ঘন্টায় আমি আপনাদের এইখানে বলছি সতেরো ঘন্টার সময় लागे आसार परी माना जाक्षेप करी আপনাদের উপরে জুলুম হবে আর যদি লম্বা করি তাইলে হবে। না এখন আমি খুব টেনশনে আছি যে কোনটা করব লম্বা করলে ব্রেইন হবে সংকেত করলে জুলুম হবে দুটোটার মাঝামাঝি একটা আমাকে আমি আপনারা এখানে বসেছেন আরো বলবেন এত লম্বা টাইম না এই জায়গায় বসা ইজ্জত সম্মান এবং মূল্য এক লমহা একটা মুহূর্ত এই মুহূর্তটার মূল্য কত বেশি তিনি কাজে আল্লাহ আল্লাহ রাসুলের কাজে অতিবাহিত করে আল্লাহর জিকির করে একটা মুহূর্ত সেই মুহূর্তটার মূল্য তাম পৃথিবী বিখ্যাত রাজত্বের চিত দাবি সুবান আল্লাহ আরো আসতে করেন বাজারের মানুষ যেমন না শুনে একটা মুহূর্তের মূল্য তাম রাজত্বের চাইতে বুসেন শেখ হাসিনা খালেদা একদল ক্ষমতায় গেলে আরেক দল হরতাল ডাকে ওই রাজত্ব না ওই রাজত্ব না যে রাজত্ব ঢাকার থেকে চট্টগ্রাম আসতে সতেরো ঘন্টা লাগে এরকম রাজত্ব না হইল আলাইসলামের রাজত্ব যেটা আল্লাহ ইসলাম চায়া নিয়েছেন কোরআন বলছে আমার কথা না পাকের দরবারে দোয়া করে আল্লাহ আমাকে একটা রাজত্ব দাও আমি তোমার দিন প্রতিষ্ঠার জন্য একটি রাজত্ব আমাকে দাও তবে রাজত্বটা কেমন হবে সেটাও বলছেন যেটা কে আমার পর্যন্ত আর কাউরে দিবানা কে আমার পর্যন্ত কোন রাষ্ট্রপ্রধান আর পাবে না আমার আল্লাহ বলেন সোলাইমানের অধীনে বাসার চাকর চাকালি জিন্দো তৈরির সময় জিনিস ব্যবহার করেছেন শুধু এটা না সেই দিকে ওই রাজত্বে যদি আমরা থাকতাম তাইলে জীবনের জন্য সুলাইমান দিতাম যে চট্টগ্রামের জন্য না হয় বাতাস সুলাইমানের অধীনে এই রাজ্যমানা দেখছেন তো এই শুধু সময় যখন ওই গরমের দিন আকাশ খুব পরিষ্কার সারা আকাশে তারকাগুলি দেখা যায় ওই সময় আমাদের ওই মুরব্বীরা অনেক সময় ডায়িকা দেখাইতো এ একটা তারা পাশে একটা মিউজিয়াম এই মিউজিয়াম এটা হোয়াইট হাউস এর সামনে আমাকে আমার কিছু বন্ধুরা হোয়াইট হাউজের ওই দৃশ্য দেখাইতে নিল মিউজিয়ামের ভিতরে নিয়ে গেছে কোন কথা নেই জায়গায় ওই রকেট টা ফিট করা আছে হাজার হাজার লোকজন যাচ্ছে আর সবিক কেউ মোবাইল কেও ক্যামেরা কেও ভিডিও এসব করতেছে আবার ওখানে এই আবার কোন ভালো করে দাঁড়াইলেনা শুধু খালি করলেন কোন মন্তব্য নাই ঘটনা কি বললাম যে আমার মন্তব্য আমি মানুষের সামনে যারা করতে পারি না আমার এক জায়গায় পাশের থেকে কয়েকজনের একটাই বড় আশ্চর্য আসে নাকি বুঝেনা কারবার কারণ রকেট তৈরি করে সেই রকেটের যে পাওয়ার পাওয়ার মেশিনটা দেখলাম নিচে ঠিক করা একটা সাইকেল তৈরি করার লোক আবিষ্কার হয় নাই আমার নদী যেই যুগে পৃথিবীতে আগমন করেছেন टायर टीबंत आविष्कारुमे রাত্রের অর্ধেকটা চলে গেছে অর্ধেক কারণ কোরআন বলছে ঘুম থেকে উঠেছে উঠায়া লম্বাচরা ঘটনা বুরাকের উপর সোয়ার কর্মপ্রথম মঞ্জিল বাইতুল মুকাদ্দাস এই বাইতুল মোকাদ্দশ থেকে সমস্ত সমস্ত বক্তি সেখান থেকে আমার নবীর যাত্রা শুরু ঘুমিয়ে দছে নাকি ঘুমান নাই তোর জিব্রাইল যেখানে শেষ ওখান থেকে শুরু যেখানে আল্লাহ তাজল্লিতে নূরের পর জলে আমার নবীর পশন জলে না ঠিক না যা কিছুর প্রয়োজন হবে সব কিছু নিয়ে রাসুল আবার মক্কাই যখন ফিরে এসেছেন আইসা দেখে যাদেরকে ঘুমে রাইখা গিয়েছিল সবগুলি ঘুমাইয়াছে আমার কাছে আছে হাজার সর্বপ্রথম রকেট দান করেছিলেন সুলাইমানের সিংহাসন সিংহাসনের এক নম্বর বৈশিষ্ট্য হল একসাথে এক নম্বর দুই নম্বর কোন ইঞ্জিন নাই তিন নম্বর তেল ফ্যাক্টর লাগে না সপ্তম নম্বরের গুণ হইল অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনাই নাই এরকম বিমান আপনাদের এলাকায় দু একটা আছে তো ওবামার আছে মনে হুম। ওই বিমান নিয়ে একদিন আপনাদের এই গহিরার উপর করে। ওই লোকটা যখন দেখছে যে দেখেন গ্রামের মানুষ যদি বিমান দেখে এই আশেপাশের লোকজন কেটাই দেখা দেখ বিমান যায় গ্রামের লোক সোলাইমান আলী সালামের এই হাওয়াই জাহাজ এই রকেট এমন ভাবে উপর দিক দিয়ে যখন উড়ে যাচ্ছেন ওই লোক সাথে আর কাছে কেউ নাই মাথায় আল্লাহ সুলাইমান হাওয়াও তো তার কন্ট্রোলে হাওয়ার মাধ্যমে আওয়াজটা সুলাইমানের কান পর্যন্ত পয়সা গেছে ল্যান্ড করার জন্য এয়ারপোর্ট লাগে না ওই এখন আমার দরাই সাথে সাথে তখন তুমি কি কইসলে তাড়াতাড়ি কোথাও আমি কিচ্ছু কইনি কিচ্ছু কি কইছিল মাফ করবে পরে আমি শুনছি তুই কি কইছিলে তোর মুখ দিয়ে আরেকবার শুনতে চাই তুলদি ক করে কিছু যুবক শিক্ষিত অর্ধ শিক্ষিত আমাদের দেশের মুসলমানের ঘরে কিছু ছেলেবেলা আছে যারা আশ্চর্যতম কোনো জিনিস যদি শুনে তাইলে তাদের মুখ থেকে বের হয় যে আশা কোন জিনিস শুনলে বলে মায়ের গঠ একজন আরেকজনের সঙ্গে দেখা হইলে বলে গুড মর্নিং গুড নাইট আসেনি উজ মি প্লিজ সরি আছে তো হাসর হবে আর যারা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল জল্লাহ এই সমস্ত শব্দ যারা বলবে হাতে মূলতের সাথে হাসর হবে কোন দলে ময়দানে আল্লাহ করবো আসসালামের পরিবর্তে সকাল বেলা উঠছে কইতে গুড মর্নিং বাম দিকে যা ওই দিকে আমার মাফ করবেন মুখ দিয়ে সুবান বলেন বাবা তুমি আমার কাছে মাফ চাইতেছ তুমি জানো এই মুহূর্তে কি কাজটা করছো যদি আমার পালনায় উঠানো হয় আর আমার সিংহাসন যদি কয়েকবার ওজন দেওয়া হয় একবার সোবহান আল্লার সম মূল্য হবে না এই বসাটা হাসরের ময়দানে উজন হবে এবং হাসরের ময়দানে এই বসার ভিডিও আসবে আপনাদের সামনে আজকের এই বসাটাকে জড়িয়ে করে আল্লাহ পাক বেড়া পার করে দিতে পারেন ইসলাম আছে মুসলমান খুব কম আমি জানিনা আপনারা আমার সাথে একমত হবেন কিনা বহু রাষ্ট্র আমি সফর করেছি এটা আমি যেটা দেখেছি মুসলমান আছে ইসলাম খুব কম আপনাদের কাছে কি মনে হয় কি কাছে তাই মনে হয় আজকের পৃথিবীতে দেড়শো কোটি মুসলমান পৃথিবীর মানচিত্রে আঠান্নটা মুসলিম রাষ্ট্র পৃথিবীর মুসলমানের কাছে আছে পেট্রোলের খনি মুসলমানের কাছে আছে স্মরণের খনি চুর্দিকে মুসলমানদের উপর স্টেম রোলার চলছে আজকে চেসেনিয়া বসরিয়া কাশ্মীর বিভিন্ন দেশে তাকাইয়ে দেখেন আমার মুসলমান শিশু হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নির্যাতিত একমাত্র মুসলমানদের ভিতরে ইসলাম না থাকার কারণে যদি ইসলাম থাকত তাইলে আমার মনে হয় পৃথিবীর মুসলমানের দিকে চক তাকাইবার মতো শক্তি পৃথিবীর ছিল না একমাত্র ইসলাম না থাকার কারণে আমাদের এই অবস্থা হয়েছে কারণে মা প্রেশান মেয়ে প্রেশান বাবা পেরেশান সরকার পেরেশান পুলিশ পেরেশান দুর্নীতির কারণে সমস্ত ডিপার্টমেন্ট পেরেশান হ্যাঁ মুসলমানেরা থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত শান্তি নাই কলেজ আদালতে শান্তি নাই একমাত্র ইসলাম না থাকার কারণে ইসলাম থাকতো তাইলে সর্বত্র শান্তি আসত এখন গ্রাম নিয়ে যদি বাইসা থাকতে পারতাম সর্বত্র শান্তি আসত কিন্তু আমি আজকে আলোচনার প্রথমে আপনাদের সামনে একটা জিনিস জানতে চাই আমার দেশ আগে না আমার ইমান আগে বলবেন দেশ আগে না ইমান আগে আমার দল আগে না ইমান আগে আমার মা বাড়ি বেড়াদ আগে না ইমান আগে আমার সংসার সম্পত্তি ব্যবসা বাণিজ্য আগে না ইমান আগে কারণ আমি যখন জন্মগ্রহণ করেছি আমার কানে সর্বপ্রথম এই দেশের কোনো দলের স্লোগান দেওয়া হয় নাই আমার কানে জিন্দাবাদ দিয়ে উদ্বোধন করা হয় নাই ঠিক না দেখ আমার কানে সেই বাংলা আদান দেওয়া হয় নাই আমার কানে সর্বপ্রথম সুগান দেওয়া হয়েছে সর্বপ্রথম আমাকে উদ্বোধন করা হয়েছে কি আমার যাবতীয় সব ইমান তাইলে আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না এই মূল মন্ত্রটাই আজকে আমাদের অভাব মুসলমানেরা পৃথিবীতে যারা ইমানদার ছিল তারা পৃথিবীর সবচেয়ে বড় দামি শক্তি সামর্থ্য যাবতীয় সবকিছু আল্লাহ পাঠ তৈরি করেছেনট খুব বেশি দরকার নাই একটা সার্টিফিকেট যদি ইমানদার হইতে পারো আমার আল্লাহ বলছেন তাম পৃথিবীর দিকে একজন এক দিকে তোমার কোন চিন্তা ভাবনা থাকবে না তোমার কোনো কিছুই থাকবে না যদি একটা সার্টিফিকেট অর্জন করতে পারো সেটার নাম সেটার নাম হলো ইমান আজকে এই জিনিসটা সকলের ভিতরে থাকত তাহলে যাবতীয় সবকিছু রাষ্ট্রের এরিয়া ছিল বাইশ লক্ষ বর্গ মাইল বাংলাদেশের অর্ধেকটা দুধ দখন করে আমি খামো আমার খুব খিটা লাগছে রাখাল ডাক দেয়া কর দুধের বকরি মালিক মাঠে সরাইতে দেয় না তুই এইটুকু জানো না বকরির মালিক না আমিও জানি একটা বকরি আমার কাছে বিক্রি কর আমি বকরিদের বসে দিয়ে কিনবো মালিক রে যায় কইবে জঙ্গলের কিনারে গেছিলাম সব বাইক কি আমার মালিক এই জায়গায় উপস্থিত নাই আমার মালিকের মালিক আল্লাপস্তি বলছে তোমার ডাক দিয়া বলে আমার চিনো বলে না আমি আপনাকে চিনি না তোমার বলে আমি খালিবাতুল মুসলিম আমিরুল আমার খাতাম আমার রাসুল বলছে আমার পরে নবী হইলে উমর হইত হইতো আমার পরে নবী হইলে কে হইত সেই হাদি রাস্তা দিয়ে হাঁটলে সেই রাস্তায় ইাশি জাওয়ালা যার উপাদি আল্লাহ কোরআন বর্ণনা করেছে সামনে করলেই শেষ আমার অথবা কিছুদিন বুন্দি কিরা সন্ধায় দেখেন কি মানা আনে আর হজর তুমুরের কাছে পরামর্শ চাইলে কিন্তু হুজুরিমান্ডে নিয়ে লাভ নেই আমার তোমার আওয়াজ শুই না কল্যাার পানি মাথা নিচের দিকে দিয়া মনে মনে আল্লা রেখায় আল্লাহ আজকে যদি উমরের হাত থেকে বাঁচতে পারে জীবনে ঠান্ডা হাতে নিছে মেয়ে মুখ খুলছে আল্লাহ মুখ খোলার সাথে সাথে দেখে গরম দুধ পেয়ে গেছে সেই কুমর যার হাতে পরিণত হয়েছে দুই এক প্রতিযোগিতা সাল্লা সালামের দরবারে বসা দুজন বসা আছে যে আমি তিনটা জিনিসকে ভালোবাসি সবাই সব সব বাড়ি ফিরে উঠতে খুচর কোন তিন জিনিস ভালোবাসে বলে নাতি এক নম্বরে আমি সুগন্ধিকে ভালোবাসি ছিলা দুই নম্বরের আসল বলেন আলমারা আমি মহিলাদেরকে ভালোবাসি আমি মহিলাদেরকে ভালোবাসি নেই মহিলা যদি হও दाड़ा दाइए जिनबासी खतर मन मन भागते ने बकर सीदी के पेने फलि তুমি কোন তিন জিনিস ভালোবাসা বলো এই কথা বলার সাথে সাথে সিদ্দিক বলেন আমি সিদ্ধিক সবচাইতে বেশি ভালোবাসি দিকে নিয়া। মনে মনে ভাবতে শুরু করেছেন হাই রে একটাইতে বড় কোন জিনিস আমার কাছে নাই ভেল করে ফেললাম যেই কথা প্রথমে কইছে এটাই বড় কোন জিনিস আমার কাছে নাই জান্ডা পুরাটাই রাসুলের জন্য দিয়ে দিল এক নম্বরের কুম্ম সিদ্দিক লোকটা কেমন ছিল কেমন ছিল আপনাদের কি বোঝাবো সব সময় হজরত আউ বকর সিদ্দিক নরম মানুষ ঠান্ডা মিয়া ঠান্ডা আমাদের দেশে কোনো লোক যদি সেফে বেশি না থাকে ঠান্ডা মেয়ে কেন ঠান্ডা মুসলমান ও গরিব মুসলমানের আল্লাহ গরিব এই জন্যে মুসলমানের কাছে কর্জ ছাওয়া আরম্ভ করছে আমরও দনী আমরা আল্লাহ দোনি এ পর্যন্ত কোন সময় চাইছে ঠান্ডা মানুষ তো ঠান্ডা দূরে যায় পড়ছে আর বাকি তার সাথে যদি আসলে উঠে দিছে তো অবকর সিদ্দিক দিছে দেখে যে উঠতে পারতেছে না কিছুক্ষণ পরে উনি চলে গেছে ওই লোকটাই হুদির বাচ্চা সে উঠছে আবু করছে হুজুর দেখায় দেখার বলতে আঙ্গুলের জুগ উঠে আসে হুজুরে দেখাইছে হুজুর ডাক দিয়ে তুমি চিনো জি হুজুর আমার কাছেই বাড়ি ভালো করে চিন্তা করে রাখো আমার উমরে করছে না আমার আউ বকরে এই কাম করতে পারে এটা তো আমি বিশ্বাস করি না বলেন আমি আউ দেখেছি না আপনার সামনে ডাকায় আনেন আউ বকর আনছে আইন আর জিজ্ঞেস করছে আপনি এই কাম করছেন আরেকটা লাগাই আল্লাহ নবী ডাক দিয়ে এমন রাগ আপনি তো কোন সময় হন না আজকে এরকম রাগ হয়ে গেলেন কেন তাও সিদ্ধিক আরেকটা লাগাই এই কথা যখন কইছে হুদীর বাচ্চা উঠতে আল্লাহ উদার কসন আমরা আল্লাহরে মানি এই কথা জীবন কই নেই এই কথা আমি জীবনে কই নাই এবার শুভেন মুসলমান ইসলাম কি বিচার ব্যবস্থা আল্লাহ স্বীকার করেছেন আবু বকুর সাক্ষী পেশ করতে হবে তুমি যে তাপ্পর দিছো সেটাই গালি দিয়েছিল আল্লাহকে সেটা সাক্ষী কোথায় সিদ্দিক উপর বিচার দারি করবে বিচার দারি আউ বকর সিদ্দিকির উপর হয়ে যাবে রাসুল অপেক্ষা করতেছে যে হুকুমরা দিয়ে দেবে অবকর সাক্ষী পেশ করতে পারতেছে না যেই ভাবে যে জায়গায় তারা সব দিছে এইভাবে হক জারি করে দিবে এখন অবকর সিদ্দিকের উপরে বর্তমান পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান বর্তমান পৃথিবীর কোন দলের নেতা তার নেতা অথবা তার দলের কোন কর্মী তার দলের কোন সেক্রেটারি তার দলের কোন নেতার বিরুদ্ধে যদি আমার দলের একবারে পরীক্ষিত লিডার তার দ্বারাই কাউন্সিবলছে না ঠিক না যে বিচার দায়ের করতে আসছে কার্ডরে তাই ক্রেডেটের আর এক নম্বরের মুসলমান আল্লাহর নবীর পরীক্ষিত হজরবা বকর সিদ্ধি যখন হক জারি হয়ে যাবে তার উপরে আল্লাহ পান্থিবামে পাঠাইছে সামনে যখন সেই কথা বলেছে যখন তারে তাৎপর দিয়েছে আমি আল্লাহ পাক স্বয়ং ওই জায়গায় উপস্থিতি ছিলাম সিদ্দিকের আমি আল্লাহ নিজে পক্ষে সাক্ষী দিয়েছি বসবাস করে বৃদ্ধা কুয়ার থেকে পানি উঠাইতে পারে না হাজরতমার থাকত তার কবর যায় না একদিন মনে মনে ভাবতেছে আমি এই বিধবা মহিলার থেকে পানি উড়াইয়া কলসিটার সময় তুমি মনে মনে ভাবে মনে হয় আমার আগে কেউ আইসা কলসিটা ডুবাই দিয়ে দিচ্ছে আমি আগামীতে তিনটার সময় পরের দিন গেছে তিনটা যায় দেখে কলসি পোড়া কলসি বরুম পরে আশান্ন মাস পরে আর কালকে যাইতাম না খালো এত কাজটা কে করে হেরে দল লাগবো দিন যাইয়া নিজের আড়াল করে এক জায়গার মধ্যে চুপচাপ কলসি বরপুর করে মুখ চাদর দিয়া ডাকা কলসি যখন মাথাই করে নিয়ে যখন রানা হয়েছে মারা যায় সামনের দিক দিয়ে ডাক ডাকিয়া বলে আমি প্রত্যেক দিন নিয়োগ করে আজকে তিন দিন যাবৎ আগমন করি এত গভীর যাত্রী আইসা বিধবা মহিলার কলসি দুয়েদের আপনাকে আগে চিনতে হবে এই কথা বলে মুখ থেকে কাপড় টান দিয়া সরায়েছেন। সরাইবার পরে দেখে আমি মেরিন হজরতে আবু করে সিদ্ধি তোমার ডাক দিয়া বলে আব শিল্পা দেওয়ার জন্যে আমি এত চেষ্টা করে আসলাম কিন্তু খলিপাতুল মুসলিমীন হওয়ার পরেও বিধবা মহিলার এই কাজটুকু পর্যন্ত আপনার সাথে বাড়লাম না একদিন এই পূর্ণিমার চন্দ্রীর রাত্রি আকাশটা পোষা পুরা পরিষ্কার সিদ্ধিকারে নিয়ে বসা আছে আহেসা সিদ্ধিকা দুটো আকাশ তার ওখায় আল্লা জিজ্ঞাসা আছে। হজুর বলছেন আমার উন্মতির ভিতরে হজর তুমুরুল খাতা যার নে আকাশের তারকা সমতুল্য তারকা জীবন গণে শেষ করা যায় না মনে মনে ভাবতেছে আজকে দিয়ে উমর হয়ে গেল এক নম্বর আমার আব্বার লোকের উজুরের কোন দ্বন্দ্ব হইল না জিজ্ঞাসা করেছে আকাশের তারকা সমু ফিরল কিন্তু জেনে রাখো তোমার বাবার সাথে তুলনা হইতে পারে না তোমার বাবা জিন্দিগির ন্যাক নয় এক রাত্রের ন্যাক যদি হজরত উমরের সারা সিন্দিগির তুলনা করা হয় তোমার বাবার এক রাত্রের সাথে হবে না আল্লাহ নবী কিনিয়া হিজরতের রাত্রিতে তিন দিন তিন রাত্র গাড়ে সুরের ভিতরে এসেছিলেন এর একটা রাত্রের নেক যদি ওজন দেওয়া হয় হজরতুল খাতাবের তাম সিন্দিগির সমান হবে না সেই অবকর সিদ্দিক পেছনে বলাতে পারি কিনা প্রথম শব্দরা যখন বলছে আমি আপনার চেহারা দেখতে সব সময়ের জন্য ভালোবাসি হাজরত কুমার মাতা নিচির দিকে দিয়ে গাওয়ার না এখানেই শেষ তাকা এতাকা আপনার চেহারার সামনে বসে থাকাকে ভালোবাসি সলমানেরা বতরে সিদ্ধিকে আবু জাহেলের দলেরা সেই হারাম শরীফের সামনে ডাকিয়া বলেছেন মোহাম্মদার কাছে যাওয়ার কারণে তার দলভুক্ত হওয়ার কারণে আজকে আবুজে ফেলের লোকেরা তার উপর আক্রমণ করেছে যদি নবী মুহাম্মাদের দলে না যাইত দেখতাম আক্রমণ করে সিদ্ধি বিকালবেলা যখন আসতে করে কিছুটা সুস্থ হয়েছেন একটু যখন খুশি আসছে তার মা খাবার নিয়ে গেছে ঔষধ ব্যবহার করার জন্য নিয়ে গেছে সিদ্ধি বলেন দেখার জন্যে বিচলিত হয়ে গেছে হজরত করে সিদ্দিকের মা অব করে সিদ্দিককে ধরে আস্তে করে রাত্রের বেলা অন্ধকার হয়ে যাওয়ার পরে আল্লাহরে নবীর দরবারে নিয়ে গেছে রসুলের চেহারা দেখে चारा जब सुस्थ अवस्थाएं रखते पे हमारे भरे जत कलान थी আপনার চেহারা দেখার সাথে সাথে আমার মাল সম্পদ আপনার হুকুমে বিলীন করে দেওয়া আমি নবী আমি অবকুর সিদ্দিক ভালোবাসি হ্যাঁ মুসলমানেরা হজলতর সিদ্দিক জানবিলের জন্য আমার ভাইরাও বকর সিদ্ধি সব সময় দানের দিক থেকে এক নম্বরে থাকতেন আধুন তো সিদ্ধি দান করতেন ওকাতরে মানে গরের মধ্যে খুব বেশি জিনিসপত্র ছিল না যুদ্ধের ময়দানে যাবে প্রেরণ করবেন এমন সময়ে যখন দাদা কালেকশন করতে শুরু করে দিয়েছে একজনের উপরে থাকবো মনে মনে ভাবতে শুরু করেছেন আল্লাহ নবীর দরবারে হাজরত নিজের সম্পদের অর্ধেক কেনে আল্লাহর নবীর পায়ের কাছে ফেলে দিয়েছেন স্বর্ণ আল্লাহর নবীর এক আর এইভাবে নাড়াচাড়া করে আল্লাহ দিয়ে বলে বাধা দিতে পারে দুনিয়াতে এমন কোন কাজ হবে না উসমান সম্পর্কে আমার রসুল সাল্লাহ একাধিকবার জাম্নাতের খুশখবরি দিয়েছেন একাধিক মেয়ে আল্লাহ বিবাহ দিয়েছেন এই জন্য মাল সম্পদ এমন ভাবে দিতে থাকতেন আমার রসুল সালাইজু সাল্লামের দরবারে হজরত উসমান সব সময় দিকেই থাকতেন হজরত হজরত সিদ্দিক তুমি কি দিস তুমি কি দিস তুমি কি দিস এরকম সবাই বর্ণনা করতেছে হুজুর আত্মম সাল্লাহামের কাছে আবর সিদ্ধিক কিছু কয় না হঠাৎ করে ডাক দিয়ে আবর সিদ্ধিকে আপনি কি দিচ্ছেন আল্লা আল্লাহ রাসুল রেখেছি হুজুর আকাম সালাম ডাক দিয়ে বলেন আজকে সবচেয়ে বেশি দান করছে অবকর সিদ্দিক গড়ে যা আসিল সব দিয়ে দিছে গড়ের মধ্যে শুধু আল্লাহর আল্লাহ রাসুল রেখে আপনার দিল জয় করে আপনার খেটমত করে আপনার মন জয় করে যদি আপনার ঘরে থাকতে পারে এইটাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি মালও দিলাম জানও দিলাম আওলাদ জন্য দিয়ে দুই নম্বরে হাজরাতে উমরিপুর খাত্তা ভুজা দাঁড়াইছে দাঁড়ায় এক হুজুর আমিও তিনটা জিনিস ভালোবাসি ইারা দেওয়ার সাথে সাথে বলেন হুজুর আল আমরু আল আমরু বিল আমি এক নম্বরে ভালোবাসি সৎ কাজের আদেশ করা অন্য দুই নম্বরে ভালোবাসি অসৎ কাজের নিষেধ করা তিন নম্বরে আস আমি তিন নম্বরে মুসলমান দাবি করে এটা তো মুসলমানের সুরতী এর সাথে আমার একটা গুণ্ডগুল হুজুর দু পক্ষের কথা শুনছে না ইহুদির পক্ষের আসল রায় দিছে মুসলমান দাবি করে এটা ইহুদের খুমার বাইরে আইছে আসার পরে যেটা মনে এটা উমরের ডাক দেয় উমর আমি তো একজন মুসলমান মধ্যে মধ্যে একসাথে তোমাদের এক খাতারে নামাজ করি কাজ তোমার ক তোমরা যখন যাও তখন আমি চান্দা দে আমার একটা বিষা এই লোকটার সাথে ছিল খুজুর একটা মুসলাম পক্ষের কথা শুই না এই লোকটা ইহুদি ইহুদির পক্ষে রায় আমি তোমার কাছে আইছি বিষা তা করার হেরে ডাক আমার বিচার সরু তুমি বেকুসুর খালাস ইহুদিরে কইসুর খালাস আর যেটা মুসলমান দাবি করে মোনা এই পরে এই ছিল হজরতুল খাতামুবিল মারুবান একটা জিনিস বলবে আর হজরতের খেলাফ করবে দিতে দাঁড়াইছে মুসল্লিরা তাকায় দেখে উমরের গায়ে যে জামা আছে ওই জামার মধ্যে সতেরোটা তালি কয়টা তালি খ্রিস্টান সম্প্রদায় তারা বলছে তোমাদের আমিরুল কালিফাত মুসলিম তিনি আসবে আনুষ্ঠানিক ভাবে তার কাছে আমরা চাবি হস্তান্তর করবো হাজার তুমার কেন্দ্রীয় সরকার মোদিনায় খবর দেওয়া হল উমর আপনার কাছে তার আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করতে চায় আপনি আসুন হজরত উমর রওনা হয়েছে মদিনার থেকে বাইতুল মুকদ্দস যাবেন খাদেম আসলাম গুলাম আসলাম তার সাথে মদিনার থেকে বের হয়ে আসলামের সঙ্গে হজরত উমর আলোচনা করে বলে আসলাম গোটা রাস্তায় তুমি যদি লাগাম টেনে টেনে যাও আর আমি যদি একটা এই উডের উপর যদি বসা থাকি তাইলে এটা মানাবে না তুমি এত সহ্য করতে পারবা না সুতরাং তুমিও মানুষ আমিও মানুষ দুইজনের মধ্যে একটা কমিটমেন্ট হওয়া দরকার তুমি কিছুক্ষণ বসবে আমি কিছুক্ষণ বসবো এক মঞ্জিল তুমি যাবে আরেক মঞ্জিল আমি যাবো দুইজনের মধ্যে কমিটমেন্ট হয়ে গেল একজন বসে আরেকজন লাগাম ধরে আরেকজন বসে আরেকজন লাগাম ধরে বাইতুল তুল মুখার দোষে দেয়া যখন টুকবেন রিসিপশন করার জন্যে থামাও আমার পালা শেষ উড়ের উপরে বসা এখন উডের উপর উঠার পালা তোমার আসলাম ডাক দিয়া বলে হুজুর মাফ করবেন এই কাজ আমার দ্বারা হবে না আপনাকে রিসিপশন করার জন্যে লাইন ধরে ফুলের তুরা নিয়ে দাঁড়ায় আসে এই মুহূর্তে আমি যদি উটের উপরে থাকি সবাই মনে করবে আমি খলিবাতুল মুসলিম আপনি উটের উপরে বসতে হবে আমার আপনি রিসিপশন গ্রহণ করতে হবে আজকে তোমার ডাক দিয়া বলে যেই বাড়ি যেই কমিটমেন্ট তোমার সাথে হয়েছে এর চুল পরিমানে বিক্ষি দি কুমুরের করবে না জোর করে খালিফাতুল মুসলিন কুমার লাগাম কান্তে টেনে ডাকছেন আরাম সলমান করুণীকে হাত ভালো করে শুনে রাখেন जख सामने दिखे जा जमा कपड़ पोने पर से जमार मध्य चौदा ताली कडा कडा মুসলমানদের রাষ্ট্রপ্রধানের ভিতরে যাইয়া কিছুক্ষণ করে বের হয়ে এসেছে উমর আব্দুল খাতার যখন উপস্থিত হয়েছেন সবাই উমকে ডাক দিয়া বলেছেন ও আমরা আপনাকে দেখে তুল মুাদ্যশের ভিতরে যাইয়া আমাদের ধর্মীয় গ্রন্থ ইঞ্জিল এবং তৌরিত খুলে আমি আমরা এসেছি মুসলমানরাজয়ী করবে চাবি সংগ্রহ করার জন্য যখন আসবে আনুষ্ঠানিক ভাবে ওই সময় তিনি যে মদিনাথ থেকে আগমন করবেন তার গায়ে যে জামা থাকবে সেই জামাই চোদ্দটা তালি দেওয়া থাকবে ইঞ্জি এবং তরিজ কিতাবে রেখা আছে দুই নম্বরের একা আছে ওই তরিজ এবং ইঞ্জির কিতাবে আমি রোলমন আমরা আবার যা ফিরে দেখে আসলাম যেদিন যখন আসবেন তখন তাদের গুলাম থাকবে তারপরে এক পায়ে জুতা থাকবে আর এক পায়ের জুতা হাতে সিরা জুতা হাতে থাকবে জালিকা মাসালুগুম চাবি আনতে যাওয়ার সময় কুমার কিভাবে ঢুকবে গুলাম কই থাকবে মুদ কোথায় থাকবে সব ইঞ্জিন এবং তাওরিদ কিতাবে বিস্তারিত লেখা আছে এই ছিল হজরত এই সাহবায়ে গ্রাম কে তৈরি করতে যাইয়া বহুদের ময়দানে রক্ত দিয়েছেন দাম দাম শহীদ করেছেন জমিনে রক্ত দিয়েছেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহা আমিরদার লাশটাকে বারোটা টুকরা করা হয়েছে নবী দিয়া চাবানো হয়েছে আমার নবীর চাষা তখন যখন পড়ানো হয় তখন মাথার দিক দিয়ে যদি ডাকনা দেয় পাও খালি হয়ে যায় পাওয়ার দিক দিয়ে ডাকনা দিলে মাথা খালি হয়ে যায় আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন আল্লাহ আমার এই চাষা যখন ইসলাম কুবুল করে নাই তখন তার জামা কাপড়ের অভাব ছিল না সকাল তোমার বিকালের কারণে আমার চাষাকে আমি কুরবান করে দিলাম আমি হামদার কুরবানির বদৌলতে আজকের এই গভীরায় এই ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কারণে পরহেজগারীর কারণে হজরত সিদ্ধিকের টাকুয়া প্রহেজগারির কারণে তাদের মারপিট খাওয়ার কারণে রক্ত দেওয়ার কারণে গাম দেওয়ার কারণে আজকে পর্যন্ত ইসলাম আগমন করেছে মুসলমানেরা ময়দানে আমের সামনে দাঁড়ানো যাবে না কুমলুল খতামের সামনে দাঁড়ানো যাবে না এই জন্য আজকে সবচেয়ে বেশি যে জিনিসটার দরকার সেটা হলো নতুবা যেই ধরনের অবস্থা শুরু হয়েছে ইসলাম এবং ইমান নিয়ে এই দেশে থাকার মতো কোন কায়দা নাই মুসলমানরা নদুর সাল্লাম সর্বপ্রথম পৃথিবীতে আসার পরে যে কোরআনকে পড়াইছেন আজকে আমাদের দেশের মক্তব থেকে শুরু করে জামিয়া পর্যন্ত সেই কোরআন সেই সাবজেক্টই পড়ানো হয় আজকে হকের পথে যদি থাকতে চান তাহলে সেই ওলামায় কেরাম অনুসরণ করেন হাতপন্থী ওলামায় কেরাম অনুসরণ করা ছাড়া হকের পথে থাকার কোন কায়দা নাই ঠিক না। এই জন্য আমি সব জায়গায় বলে থাকি বর্তমান যুগে যদি হতপথে থাকতে চান লাইন আছে তিনটা কয়দা কয়দা একটা হল বর্তমান যুগের নুরানি মত থেকে জানিয়া পর্যন্ত দেওবন্দিন এসবের কৌমি মাদ্রাসা দুই নম্বরে হল বেদাববিহীন খানটা তিন নম্বরে হল বর্তমান যুগে সারা বিশ্বে তাবলিক জমাত যে চলছে সেই তাবলিক জমাত এর ভিতরে থাকতে পারেন হকের পথ আজকের এই গহিরায় ইসলামী সম্মেলনের ব্যবস্থা তারা করেছেন যারা এখানে আগমন করেছেন যারা বলন্থারি করেছেন যারা এই জায়গায় टा पैसा दिए सहाय सबा धन्यवाद मुबारकबाद जाची কামেল মুকাম বনায় দাও আল্লাহ আমাদের ইমানকে কামিল মুকাম্মল বনায় দাও আমাদের ইমানকে মজবুত করে দাও ইয়া আল্লাহ আমাদের দেশে আল্লাহ শান্তি নাজিল করো অশান্তির থেকে আমাদেরকে হেফাজত করো ইয়াল্লাহ অশান্তির থেকে হেফাজত করো তালিব আলম যারা এখানে হাত উঠায় সকলকে দিনের মোবাল্লিনের রাহবর বানায় দাও ইয়াল্লাহ দিনের মোবাল্লিনের রাহবর বানা দাও বানা দাও আমরা যারা এখানে হাত উঠাইছি আমাদের জিন্দগির সকল গুনাকাটা মাফ করে দাও মাদলের যারা ইন্তজাম করেছে তাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করো ইয়া আল্লাহ তোমার দিনের জন্য তাদেরকে কবুল করো টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছেন ইয়া আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো ইয়াল্লাহ শান্তশিষ্টভাবে এই মাঠের যারা ইন্ত এই জায়গায় আমরা যারা এখানে হাত উঠাইছি ইয়াল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারাত করার তৌফিক দাও কেউ বিমারে থাকলে সেবায় কামেল নসিব করো কোনো কোন তাকলে রোগ করে দাও কেউ কোন থাকলে আল্লাহ পরেশনী করে দাও গোটা বাংলাদেশের সমস্ত মাদার তুমি হেফাজত করো আলমুল হেফাজত করো ইয়ালের মুসলমানদের জন্য কবুল করো ইয়া আল্লাহ ইয়ার আমাদের দেশের প্রতি শান্তি নাজিল করো ইয়া আল্লাহ শান্তির থেকে আমাদেরকে হেফাজত করো اوت علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلاما على المرسلين والحمد لله رب